कलकार ग् दीपर संगे दीपर चोखे कलकूम मिर्ची 98.3 ते थ्री मित्र सन्तोष मित्र स्कोर जा আছে জানেন তো মায়ের গায়ে সোনার শাড়ি আরে অগ্নি আমরা যখন বলেছি সোনার মা পরবেন তখন যে শাড়িটার মধ্যে সুতো দিয়ে বোনা হবে যে ভেবে দেখেছেন এই যে সন্তোষ মিত্র স্কোয়ার সন্তোষ মিত্রটা কে সন্তোষ দত্ত তো কিন্তু মিত্র সেন্ট্রাল কলকাতার কায়স্থ পরিবারে সন্তোষ মিত্র জন্ম উনিশশো এক সালে ম্যাট্রিক পাস করেন হিন্দু স্কুল থেকে তারপর প্রেসিডেন্সি কলেজ ক্লাসমেট ছিলেন নিশ্চয়ই জেলে বসে এম এ আর এলএলবি করে ফেললেন গুড ইউজ অফ বলেন তারপর ছাড়া পেয়ে আন্দোলন আবার অ্যারেস্ট এবং ফাইনালি উনিশশো সালে আবার জেল কিন্তু এবার একটা অদ্ভুত জায়গায় আসলে এত মানুষ ততদিনে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব শুরু করেছেন অহিংসার পথ ছেড়ে যে জেল সমস্ত ভর্তি তাদের জন্য নতুন জেল তৈরি করার হুকুম দেওয়া হল বেঙ্গলে এরকম দ্বিতীয় কারাগার কলকাতা থেকে একশো তেত্রিশ কিলোমিটার পশ্চিমেজলি হিজলি হিজলি ডিটেনশন ক্যাম্পে রাখা হলো সন্তোষ মিত্রর সঙ্গে আরো অনেককে এবং তারপর এলো ১৬ সেপ্টেম্বর উনিশশো একত্রিশের রাত কিছু একটা গোলমাল শুরু হয়েছিল সেদিন রাতে বন্দীদের মধ্যে একটা প্রতিবাদ জাতীয় কিছু শুরু হয়েছিল এবং তাকে দমন করতে হঠাৎ জেলে ঢুকে পড়েন সশস্ত্র কারার ঘি শুরু হয় কয়েদিদের বেধড়ক মাছ কোথাও লাটি কোথাও বেয়নেড প্রতিবাদ করতে নিজের সেল থেকে বেরিয়ে আসেন সন্তোষ মিত্র এবং বরিশালে তারকেশ্বর সেন এবং বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ মারা যান দুজনেই হিজলি হত্যাকাণ্ড সাড়া ফেলে দায় গোটা দেশে ছাব্বিশে সেপ্টেম্বর ঘটনাকে ধিকার জানিয়ে মনিউমেন্ট থেকে রবীন্দ্রনাথ বলেন প্রজাকে পীড়ন স্বীকার করে নিতে বাধ্য করানো রাজার পক্ষে কঠিন না হতে পারে কিন্তু বিধিমতো অধিকার নিয়ে প্রজার মন যখন স্বয়ং রাজাকে বিচার করে তখন তাকে নিরস্ত্র করতে পারে কোন শক্তি তা ঠিক দুদিন পরে ক্যালকাটা কর্পোরেশন এই ঘটনার নিন্দা করে সেন্ট জেমস স্কোয়ারের নাম পাল্টে করে দেয় সন্তোষ মিত্র স্কোয়ার তবে সন্তোষ মিত্রর মৃত্যু যেখানে হয়েছিল সেই জায়গাটিকে আজ আমরা অন্য নামে জানি উনিশশো সালে হিজলি ডিটেনশন ক্যাম্প বন্ধ হয়ে যায় এবং তার বছর পরে একসময় ভারতীয়দের বন্দী করে রাখত যে কারাগার সেই কারাগার তাদের দেখানো শুরু করে নতুন দিশা উনিশশো সালে হিজলি ডিটেনশন ক্যাম্প হয়ে যায় আইআইটি খড়গপুর এক সময় সেই কারাগারের আজ নাম শহীদ ভবন এবং তার দেওয়ালে আজও শ্বেত পাথরের ফলকে লেখা আছে তারকেশ্বর সেন এবং সন্তোষ মিত্র কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরো শুনতে এবং আরো জানতে লগ করুন আমাদের ওয়েবসাইটে রেডিও মির্চি কলকাতা অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে facebook.com slash mirchideep